আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ মুহাম্মদ ও আল্লাহ ওসাহিম তসলিম এটা আমাদের তৃতীয় বৈঠক তৃতীয় আলোচনা আজকে ইনশাল্লাহ তাল্লাহ আমরা আরবের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যার ফলে রাজদুল্লাহ সাল্লাম যেই সময়ে জন্মগ্রহণ করেছিলেন তার সামগ্রিক চিত্র সম্পর্কে আমরা জানতে পারব এবং অবশ্যই নিশ্চিতভাবে ইসমাইল আল্লাম তাদের পয়গম্বর ছিলেন যার কারণে তাদের মধ্যে তাওহিদের জ্ঞান ছিল তারা এক সময় তাওহিদমুখী ছিল সুতরাং আরবদের যাত্রা শুরু হয়েছিল জাতি হিসেবে মুসলিম হিসেবেই তাদের যাত্রাটি শুরু হয়েছিল কিন্তু তাহলে সমস্যাটা কোথায় ছিল কারণ যখন রাসুদুল্লা সাল্লাহ সাল্লাম আসলেন নবুয়তের দাওয়াত নিয়ে তিনিও তাওহিদের বাণী নিয়েই আসলেন কাজেই তখন তো তাদের সবারই উচিত ছিল তাকে সমর্থন করা সাহায্য করা বিরোধিতা করা উচিত ছিল না কিন্তু কেন তারা অনেকেই বিরোধিতা করেছিল এবং রাসুল্ল সাল্লা সময়ে আরবে তিনটি ধর্ম প্রচলিত ছিল সেগুলো হচ্ছে মূর্তি পূজা ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এই ধর্মগুলো কিভাবে মক্কায় প্রবেশ করল সে সম্পর্কে আসুন আলোচনা করা যাক আমর বিল লুহাই খুজাই ছিলেন খুজা গোত্রের নেতা আমর বিল লুহাই খুজাই তিনি একজন উদার দৃঢ় এবং মানুষের নিকটে একজন সম্মানিত নেতা ছিলেন এবং তারা তাকে এতটাই শ্রদ্ধা করত যে তার মুখের কথাই ছিল আইন মুখের কথাই আইন ছিল একবার আমর আর শাম ভ্রমণ করেছিলেন বর্তমানে আমরা আর শাম বলতে শাম দেশ বলতে সিরিয়াকেই বুঝে থাকি কিন্তু সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান এই চারটি দেশকেই মূলত শাম বলা হয় এবং সেখানে যখন আমর ভ্রমণ করতে গিয়েছিলেন তিনি সেখানে মূর্তি দেখে এসেছিলেন মূর্তি তিনি সেখানকার লোকজনকে সেই মূর্তিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তারা তাকে বলল যে এগুলো আল্লাহ এবং আমাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেয় আল্লাহ এবং আমাদের মধ্যে এই মূর্তিগুলো একটি সম্পর্ক স্থাপন করে এবং তারা আমরকে শিখিয়ে দিল যে কিভাবে বিভিন্ন সমস্যার জন্য এক একজন এক ধরনের সমস্যার জন্য এক ধরনের মূর্তির কাছে সাহায্য চাইতে হয় এবং এই মূর্তিগুলো কিভাবে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তো এটা শুনে আমর বিল লুহাই খুজাই খুবই অভিভূত হলেন এবং তিনি মনে করলেন আরে এটাই তো দরকার আরবের মানুষদের জন্য তো এটা দরকার তাদেরও তো এমন কাউকে দরকার যে কিনা তাদের হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে সুপারিশ করবে একটা মাধ্যম দরকার তো আমর বিল্লু হয় খুঁজাই বললো যে আমাকে একটা মূর্তি দাও তাকে একটি মূর্তি দিতে বললো যা সে বহন করে নিয়ে যেতে পারে ছোট বহনযোগ্য মূর্তি তো তারা তাকে হাবুল নামের একটি বড় এবং সুন্দর মূর্তি দিল সে মূর্তিটিকে সাথে করে নিয়ে মক্কায় আসলো এবং মক্কার হারাম শরীফে এনে রাখল আমরতা লোকদেরকে বলল যে এটি আল্লাহ এবং তোমাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে তোমাদের এবং আল্লাহর মধ্যে মধ্যস্থতা করবে মক্কা ছিল আরবের কেন্দ্রবিন্দু এবং যার কারণে আরবের ধর্মীয় কর্তৃপক্ষ যখন মূর্তি আমদানি করলো তাদের ধর্মীয় ক্ষেত্রে একটা নতুন বিপ্লব ঘটলো একটা নতুন বিদাত বা উদ্ভব ঘটল এই মূর্তি পূজা দাবানলের মতো মক্কা থেকে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে ছড়িয়ে পড়লো আমর বিল দুহাই খুঁজাই তিনি সবার নিকট সম্মানিত ছিলেন আর এটাও ছিল তাকে অনুসরণ করার একটা কারণ এবং পরবর্তীতে সেটা একটা ব্যবসায় পরিণত হলো মক্কায় মূর্তি তৈরি হতো এবং বিভিন্ন গোত্রের কাছে তারা মূর্তি সরবরাহ করত। প্রতিটি গোত্রই মক্কায় আসতো এবং তাদের নিজস্ব মূর্তি নিয়ে ফেরত যেত এবং তারা বহনযোগ্য পোর্টেবল মূর্তি তৈরি করত। যেগুলো সহজেই বহন করা যায় আপনাদের হয়তো একটি ঘটনার কথা মনে আছে যে অমর রাজিউতালকে একবার দেখা গেল। যে তিনি কাঁদছেন আবার নিজের মনে মনে হাসছেন একই সময়ে কাঁদছেন এবং হাসছেন তো লোকজন তাকে জিজ্ঞাসা করল যে কেন আপনি কাঁদছেন আবার আবার কখনও হাসছেন তো ওমর রাদিল তালাহন উত্তর দিয়েছিলেন যে আমি হাসছি কারণ আমার জাহিলি যুগের একটা ঘটনা আমার মনে পড়ে গেল তো আমি একসময় ভ্রমণ ছিলাম এবং আমার দোয়া করতে মন চাচ্ছিলো প্রার্থনা করতে মন ছিল। কিন্তু আমি সাথে করে আমার দেবতাকে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম আমার মূর্তি আমার দেবতাকে সাথে করে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম তো আমি তাই উপাসনার জন্য অন্য কোনো উপায় বের করার চেষ্টা করলাম আমার সাথে কিছু খেজুর ছিল সেগুলোকে আমি দেবতার ছাচে তৈরি করলাম খেজুর দিয়ে দেবতার মূর্তি বানালাম এবং সেটাকে পূজা করলাম পরবর্তীতে রাতের বেলা আমার খুব ক্ষুধা পেলো রাতের বেলা আমার খুব ক্ষুধা পেলো এবং তখন আমি কোথাও খাবার না পেয়ে সেই মূর্তিটিকে খেয়ে ফেললাম খেজুরের মূর্তিকেই খেয়ে ফেললাম তো এই ঘটনা স্মরণ করে আমি হাসছিলাম তো অমর বিন আল খাত আহু তিনি অতীতের এই ঘটনাকে স্মরণ করে আসলে উপলব্ধি করেছিলেন যে মূর্তি পূজারীদের নির্বুদ্ধিটা কত বেশি কিভাবে নিজেই খেজুর দিয়ে একটি দেবতাকে তৈরি করলেন মূর্তি হিসাবে আবার যখন ক্ষুধা লাগলো নিজের দেবতাকেই নিজে খেয়ে ফেললেন তো এটাই আসলে এটা খুবই সাধারণ একটা বিষয় ছিল যা প্রত্যেক মানুষই বুঝতে পারে যে এই মূর্তিগুলো আসলে কোনো দেবতা হতে পারে না বা এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই কিন্তু অমরবিন আল খাতাব রাজিউল তালাহ তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন ইসলামের সংস্পর্শে তিনি এই নতুন ধারণাটি লাভ করলেন এবং এভাবেই ইসলাম মানুষকে বদলে ফেলে আগের নির্বুদ্ধিতার ঘটনা স্মরণ করে তিনি মনে মনে হাসছিলেন এবং এটাই হচ্ছে ইসলামের মহত্ব যে এটা একজন মানুষকে সামান্য শূন্য থেকে শীর্ষে শিখরে পৌঁছে দেয় যে অমর বিন আল খত্তাব রাজ্য একসময় মূর্তি পূজা করেছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তার পরিচয় কি হলো এবং আব্বাস মাহমুদ আল তার বইতে প্রশ্ন রেখেছেন পাঠকদের কাছে যে ইসলাম ছাড়া অমর বিন খত্তাবের পরিচয় কি এবং তিনিই লিখেছেন যে হয়তো তিনি একজন গোত্রপ্রধান হতে পারতেন কিংবা তিনি কুরাইশদের একজন বিশিষ্ট নেতা হতে পারতেন অথবা সর্বোচ্চ কুরাইশদের প্রধান নেতা হয়তো হতেন কিন্তু আসল কথা হচ্ছে যে অমর বিন আল খত্তাবের অপরিণত বয়সে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল কারণ তিনি ইসলাম গ্রহণের পূর্বে প্রচুর মদ্যপান করতেন কিন্তু ইসলামের সংস্পর্শে ইসলাম গ্রহণের মাধ্যমে তিনি শুধুমাত্র আরবের নেতাই হননি বরং তিনি ছিলেন পুরো পৃথিবীর দুই তৃতীয়াংশের নেতা এবং তিনি ইতিহাসের পাতায় মহৎ একজন ব্যক্তি হিসেবে স্থায়ী অবস্থান করে নিয়েছেন তো যাই হোক মূর্তি পূজা সেই সময়ে আরবে একটি সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল এবং বিভিন্ন উদ্দেশ্যের জন্য বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মূর্তি ছিল মূর্তির কারণে আলকা আবার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিলো এবং সেখানে তিনশো তো মূর্তি ছিল সমস্ত স্থানে শির্ক ছড়িয়ে পড়েছিল একটি মূর্তি থেকে বৃহৎ আকারের শির্কের সাথে সাথে একটা বড় মূর্তি রপ্তানি ব্যবসা পরিণত হয়ে গেল এবং এভাবেই ইসমাইল আলাহি সাল্লামের সেই তাওহিদের দিন পরিবর্তন হয়ে গেল এবং রাসুল্ল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে আমি জাহান নামে দেখেছি আমর বিল লুহাই খুঁজাইয়ের পাকস্থলি এবং নারী ভুরি টেনে হিচড়ে বের করা হচ্ছে মিরাজের রাত্রে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে আমি জাহান নামে দেখেছি যে আমর বিল লুহাই খুঁজাইয়ের পাকস্থলী এবং নারীভুরি ভুরি টেনে হিচড়ে বের করে নিয়ে আসা হচ্ছে কারণ তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আরববাসীকে মূর্তি পূজার সাথে পরিচয় করে দিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা এবারে আলোচনা করতে যাচ্ছি আরবে ইহুদি ধর্মের প্রবর্তন কিভাবে হয়েছিল এবং ইয়েমেনের রাজা ছিলেন কাব্বান আক্ত তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া ভ্রমণ করতেন আসাম পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং তিনি যখন মদিনা পার হচ্ছিলেন তখন তিনি তার ছেলেকে সেখানে মদিনায় রেখে যান ব্যবসার উদ্দেশ্যে যাতে যিনি তিনি যখন সিরিয়া থেকে ফিরে যাবেন ইয়েমএনের দিকে তখন আবার ছেলেকে নিয়ে ইএমএনএ ফেরত যাবেন মাঝখানে মদিনায় ব্যবসা করার জন্য তার ছেলেকে সেখানে রেখে গেলেন যাতে করে সিরিয়া ফেরার আগে সে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং একটা সময়ে মদিনার লোকজন তার ছেলেকে মেরে ফেললো হত্যা করলো তো যখন ইএমএন রাজা সিরিয়া থেকে ব্যবসা করে আবার মদিনায় ফেরত আসলো ফিরতি পথে এবং তখন সে খবর শুনতে পারলো যে তার ছেলেকে হত্যা করা হয়েছে সে সিদ্ধান্ত নিলেও মদিনা আক্রমণ করা হবে মদিনাকে ধ্বংস করা হবে সুতরাং সে মদিনা আক্রমণ করলো এবং মদিনার দরিদ্র দিনহীন সেনাবাহিনী তুলনায় তার বাহিনী অনেক অনেক শক্তিশালী ছিল তো যদি কাব্বা ইচ্ছা করতেন তাহলে সবাইকে মেরে ফেলতে পারতেন কিন্তু সেই দিন দুইজন ইহুদি ধর্মযাজক মদিনা থেকে পালিয়ে আসল কিন্তু এই আলোচনার পূর্বে আসুন যে আরবে ইহুদি ধর্ম কিভাবে প্রধান ধর্মগুলোর একটি হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করা যাক এবং যখন রোমানরা রোমানরা জেরুজালেম আক্রমণ করেছিল তখন ইহুদিরা জেরুজালেম থেকে পালিয়ে অন্যত্র চলে এবং তাদের অনেকেই পবিত্র ভূমির খোঁজে যেখানে পরবর্তী এবং সর্বশেষ রাসুল আসবেন তার ক্ষতি আরও বেশি ছিল কারণ তাদের সালামের আগমন সম্পর্কিত নিদর্শন উল্লেখিত ছিল এবং তারা মদিনাসহ আশেপাশে অন্যান্য স্থানে এই সমস্ত নিদর্শনকে খুঁজে পেছিল। ফলে তারা মদিনাতে স্থায়ী আবাস গড়ে তুলতে লাগলো এবং আমরা দেখতে পাই যে বনু কাইনুকা বনু নাজির এবং বনু কুরাইজা ইত্যাদি হলো তাদের উল্লেখযোগ্য প্রধান বড় বড় গোত্র তো সেই দুই ইহুদি ধর্মযাজক তারা সেখান থেকে কাব্বান আখদের কাছে গেল এবং বলল যে দেখুন এই শহরটি রক্ষা করতে হচ্ছেন আল্লাহ যদি আপনি এটা ধ্বংস করার চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকেই ধ্বংস করে দেবেন এবং তারা বিষয়টার গভীরতা তাকে সক্ষম হল ফলে কাব্বান শুধুমাত্র মদিনা আক্রমণের সিদ্ধান্ত থেকেই সরে আসলেন না বরং সেই দুজন ধর্মযাজকের কারণে ইহুদি ধর্ম তাকে মুগ্ধ করেছিল তিনি নিজেও ইহুদি ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিলেন এবং দুইজন ইহুদি ধর্মযাজককে সাথে করে নিয়ে ইয়েমেনে যাওয়ার আমন্ত্রণ জানালেন সেখানে ইহুদি ধর্ম প্রচারের জন্য তারা রাজি হলো এবং কাব্যান ইহুদি ধর্ম গ্রহণ করলেন তো কাব্যানের ফিরতি পথে পথিমধ্যে হুয়াঝুন নামের একটি গোত্র ছিল এবং সেই গোত্রের সাথে কুরাইশদের একটা ঝামেলা ছিল ফলে হুয়াঝুন নামক গোত্রটি চাইল যেন কাব্যানকে কাজে লাগিয়ে কুরাইশদের উপরে একটি সমস্যা সৃষ্টি করা যায় তারা কাব্যান এবং কুরাইশদের মধ্যে একটা সমস্যা সৃষ্টিতে বেশ তৎপর ছিল এবং তারা সফলও হইল তারা সফল হয়েছিল কাব্যান মক্কা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন যেভাবে তিনি ইতোপূর্বে মদিনা আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেছিলেন ঠিক একইভাবে যখন কুরাইশদের সাথে তার একটি সমস্যা দেখা গেল তখন কাব্বান মক্কা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করলেন কিন্তু সাথে উপস্থিত দুইজন ইহুদি ধর্মযাজক সেদিন কাব্যানকে বলল দেখুন মক্কা হচ্ছে আরেকটি শহর যা আল্লাহ কর্তৃক সুরক্ষিত তাই মক্কা আক্রমণের পরিবর্তে আপনার উচিত হবে মক্কায় যাওয়া এবং সেখানে কাবা তাওয়াফ করা আক্রমণের পরিবর্তে মক্কায় যাও এবং কাবা তাওয়ফ করুন কাব্বান দুইজনকে তার সাথে আমন্ত্রণ জানালো যে তোমরাও আসো আমার সাথে কাবা তাওয়াফ করো কিন্তু সেই দুই ইহুদি ধর্মযাজক তারা অস্বীকার করলো রাজি হতো না এবং তাদের যুক্তি ছিল এটাই যে একজন ইহুদি আলেম ব্যক্তির পক্ষে কাবা তাওয়াফ করা উচিত হবে না কারণ কাবার ভিতরে মূর্তি রয়েছে এবং কাব্যান তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাবায় গিলাফ বা কাপড় পরিয়েছিলেন এবং তিনি এটি বছরে একবার করে করতেন এবং সেই সময় আগের দিনে কাবার একটি কাপড়ের উপরই আরেকটি কাপড় চড়ানো হতো বা একটি কাপড় থাকা অবস্থায় তার উপর নতুন আরেকটি কাপড় রাখা হতো এবং তারা ভাবতো যেহেতু এই কাপড় কাপড়টি পবিত্র তার ফলে এটিকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা সরিয়ে ফেলা উচিত হবে না এবং এইভাবেই চলে আসছিলো যতক্ষণ না এভাবে একসময় কাবার উপর স্তরে স্তরে কাপড়ের ওজন অনেক বেড়ে গেল পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে কাপড়কে সরাতে হবে এবং কাব্বান আখত ইহুদি ধর্মযাজকের সাথে ইয়েমেনে গেলেন এবং সেখানে তাদের ইয়েমেনি গোত্রগুলোতে ইহুদি ধর্ম প্রচারের স্বাধীনতা এবং উৎসাহ দেওয়া হলো অনেক গোত্র ইহুদি ধর্মগ্রহণ করলো তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আরবে মূলত দুই ধরনের ইহুদি ছিল একটা হচ্ছে ইহুদি নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা বাইরে থেকে আরবের সে বসতি স্থাপন করেছে মদিনা এবং খাইবার এই সমস্ত অঞ্চলে এবং অপর গোষ্ঠীটি হলো যারা ধর্মান্তরিত ইহুদি যারা ছিল মূলত ইয়েমেন অঞ্চলে সুতরাং ইয়েমেনের ইহুদি ইহুদিরা ছিল জাতিগতভাবে আরব কিন্তু তারা ইহুদি ধর্মবিশ্বাস ধারণ করেছিল এক সময়ে ইহুদিরা তাদের এই ধর্মকে প্রচার করত যদিও বর্তমানে তারা আর সেটা করে না এবং এভাবেই আরবে ইহুদি ধর্মের প্রবর্তন হয়েছিল এবং পরবর্তীতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আরবে কিভাবে খ্রিস্টান ধর্মের প্রবর্তন হলো এবং যখন ঈসা আলাহিসাল্লাম নবী ছিলেন তখন তার বিভিন্ন অনুসারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল এবং শুরুর দিকে খ্রিস্টান ধর্ম শুরুতেই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল ফলে অনেকেই মূল ধর্ম থেকে ঈসা আলাহিস্লামের সত্য ধর্ম থেকে সরে চলেছিল তারপরেও বিভিন্ন জায়গায় অল্প সংখ্যক বিশ্বাসী ছিল যারা সত্যিকারের খ্রিস্টান ধর্মকে আঁকড়ে ধরেছিল এবং ইসা আল্লাহিস্লামের সত্যিকারের প্রচারিত বানী ছিল তাওহিদ এক আল্লাতে বিশ্বাস সমস্ত নবীরাই মূল মেসেজ তাওহিদকে নিয়েই আগমন করেছেন এবং তাদের মধ্যে কিছু খ্রিস্টান ব্যক্তি একসময় তারা ইয়েমেন গিয়েছিল এবং সেখানে নাজরান নামক এলাকায় তারা ধর্মপ্রচার শুরু করলো। এবং সেই অঞ্চলে খ্রিস্টান ধর্ম খুব ধীরে ধীরে এবং গোপনে ছড়িয়ে পড়ছিল এমন একটা অবস্থায় সেখানকার শাসক কাব্যানাক মারা গেল পরবর্তীতে ইয়েমেনের রাজা হলো তারই ছেলে জু নওয়াস এবং রাজার কানে একসময় খ্রিস্টান ধর্ম প্রচার হচ্ছে এই তথ্য এসে পৌঁছালো তিনি এই নবাগত ধর্মকে নিষিদ্ধ করলেন এবং সমস্ত খ্রিস্টান অনুসারীদেরকে খুঁজে খুঁজে ক্রুশবিদ্ধ করলেন সহি মুসলিমে ইয়েমেনের রাজা এবং একটি বালকের ঘটনা উল্লেখ করা আছে এবং অনেক গবেষক তারা এই ঘটনাটিকে জু নওয়াস এবং ইয়েমেনের একজন খ্রিস্টান বালকের কাহিনী হিসেবে চিহ্নিত করেছেন তো এখন আমরা ইনশাআল্লাতাল সেই ঘটনাটি আলোচনা করতে যাচ্ছি ঘটনাটি হলো যে রাজা জু নওয়াজ তিনি জাদুবিদ্যা জাদুটনা এগুলো করতেন এবং এই একজন জাদুকর তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিল তো সেই জাদুকরটি খুব বয়স্ক হয়ে গিয়েছিল দিন দিন বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হলো এক সময় যখন সে অনেক বয়স্ক হয়ে গেলো তখন সে রাজাকে বলল যে দেখুন আমি যে যেকোনো সময় মারা যেতে পারি কাজেই আমার এমন একজনকে শিক্ষা দিতে হবে এই সমস্ত জাদুবিদ্যা যে আমার পরিবর্তে আমার স্থান দখল করতে পারবে আমার পরিবর্তে আমার স্থান দখল করতে পারবে ফলে তারা একজন অল্পবয়স্ক মেধাবী বুদ্ধিমান তরুণকে খুঁজতে লাগলো এবং সেই জাদুঘরের শিক্ষানবীশ হিসেবে তার একজনকে বেছে নিল তো সেই ছেলেটিকে অনেক সকালে জাদুঘরের কাছে শিক্ষালাভের জন্য বাড়ি থেকে বের হতে হতো এবং ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত নতুন শিক্ষানবী বালকটি এভাবে জাদুবিদ্যা শিক্ষা লাভ করতে লাগলো তো একদিন জাদুঘরের কাছে যাওয়ার পথে সে একটি উপাসনালয় দেখতে পেলো এবং সেখান থেকে ভেতর থেকে বিভিন্ন প্রার্থনার সুর শুনতে পেলো এবং তার কাছে এই প্রার্থনাটি কিছুটা ভিন্ন রকম মনে হয়েছিল তাই সে সিদ্ধান্ত নিল যে জায়গাটি দেখে আসা যাক সেখানে কি প্রার্থনা করা হচ্ছে এবং সেটা ছিল তাওহিদে বিশ্বাসীদের উপাসনালয় যা ইসা আলাহ ইসলামের উপর না দিল্কিত সত্যিকারের ধর্ম প্রচার করত সেই উপাসনালয়টিতে এবং ছেলেটি সেখানে যাওয়ার পর যা শুনল সে তাতে বেশ মুগ্ধ হলো কিন্তু সে তাওহীদের বিপরীত এই ধরনের শিক্ষাগুলো জাদুকরের কাছ থেকে শিক্ষা লাভ করছিল ফলে তার মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলো ফলে সে গির্জার পাদ্রিকে জিজ্ঞাসা করল যে আসলে তার কি করা উচিত খ্রিস্টান পাদ্রি তাকে বলল যে সকালে আমার কাছে পড়াশোনা করবে কিছু সময় এরপর তুমি জাদুকরের কাছে যাবে যদি তোমাকে জাদুকর জিজ্ঞাসা করে যে কেন দেরি হলো তাহলে বলবে যে আমার বাবা মা বাড়ি থেকে আমাকে দেরি করিয়েছে আবার খ্রিস্টান পাদ্রি তাকে আরও বলল যে রাতে যখন বাড়ি ফিরবে তখন আমার কাছে কিছু সময় অবস্থান করে শিক্ষা লাভ করে এরপরে বাড়িতে যাবে এবং যদি তোমার বাবা মা জিজ্ঞাসা করে কেন দেরি হলো তখন বলবে যে জাদুকরের কারণে দেরি হয়েছে তো এই কৌশলটি খ্রিস্টান প্র শিখিয়ে দিয়েছিলেন কারণ সেই সময় সেখানে মূলত যুদ্ধ পরিস্থিতি ছিল এবং খ্রিস্টানদেরকে খুঁজে খুঁজে ইহুদি রাজা হত্যা করছিল। যার কারণে সেই পরিস্থিতিতে এই কৌশলটি বৈধ ছিল তো এভাবে কিছুদিন চলতে লাগলো বালকটি উভয় ধরনের বিপরীত শিক্ষা লাভ করতে লাগল তাওহির এবং জাদুবিদ্যা উভয় ধরনের শিক্ষাই সে লাভ করতে লাগলো একদিন প্রতিমধ্যে একটি বাজারে কোন একটি জানোয়ার এসে বেশ ঝামেলা পাকালো এবং সেখানকার অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি করলো এবং বাজারে উপস্থিত লোকজন কেউই সেই জানোয়ারটিকে থামাতে পারছিল না নিয়ন্ত্রণ করতে পারছিল না তো তখন বালকটি বলল নিজের মনে একটি দোয়া করলো একটি পাথরের টুকরো হাতে তুলে নিয়ে বালকটি বলল যে হে আল্লাহ আজকে আমি জানতে চাই যে খ্রিস্টান পাদ্রি এবং জাদুকরের মধ্যে কার কথা সত্য কার পথ সত্য কার পথ হক হে আল্লাহ আমাকে তুমি সত্য পথ দেখিয়ে দাও এবং বাজারে সবাই জানোয়ারটিকে হত্যা করার চেষ্টা করছিল মারার চেষ্টা করেছিল কিন্তু কেউ সফল হচ্ছিল না এরপর সেই ছেলেটি পাথরের টুকরোটি তুলে বলল হে আল্লাহ যদি খ্রিস্টান পাদ্রীদের পথ হক হয়ে থাকে তাহলে তুমি এই জানোয়ারটিকে হত্যা করে ফেলো এই বলে সে পাথরটিকে ছুঁড়ে মারল এবং সাথে সাথে সেই জানোয়ারটি মারা গেল অদ্ভুত ঘটনা এবং এই ঘটনাটি যখন সেই বালকটি পাদ্রির কাছে ফিরে আসলো সে সমস্ত বিস্তারিত খুলে বলল। এটা শুনে সেই পাদ্রি তাকে বলল যে হে আমার পুত্র বা হে বাছা আজকে তুমি এক অনন্য উচ্চতা অর্জন করেছ কাজেই তোমাকে এরপর পরীক্ষা করা হবে কারণ কেউই পরীক্ষা ছাড়া এই ধরনের উচ্চ মর্যাদা অর্জন করতে পারেনি কারণ সেই বালকটি দুয়া করেছিল এবং সাথে সাথে তার দুয়া কবুল হয়েছিল যা একজন উচ্চ মর্যাদাশীল ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যাকে আল্লাহ খুবই পছন্দ করেন সেই কারণে পাদ্রী বললেন যে কেউই পরীক্ষা ছাড়া এত উচ্চ মর্যাদা অর্জন করতে পারেনি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আর সবাইকে তাদের সামর্থ্য অনুযায়ী পরীক্ষা করা হবে রাসুল্লা সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে যারা সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবে তারা হচ্ছেন আম্বিয়াগণ এবং এরপর সবাইকেই তাদের সামর্থ্য অনুযায়ী পরীক্ষা করা হবে তাই সেই পাদ্রি ছেলেটিকে বলেছিল যে তোমাকেও পরীক্ষা করা হবে তৈরি হয়ে যাও তো সে আরও বলেছিল যে যখন তোমাকে পরীক্ষা করা হবে তখন আমার নাম প্রকাশ করবে না কারণ তিনি গোপনে দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি চাচ্ছিলেন না যে তার নামটা প্রকাশিত হোক তো এই সাবধানতা কোনো ভয় ভীতি থেকে নয় বরং এটা দাওয়াতের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছিল তো সেই রাজার একজন সহচর ছিল অন্ধ এবং একদিন তিনি সেই ছেলেটির কাছে চিকিৎসার জন্য গেলেন ছেলেটি যেহেতু জাদুবিদ্যা শিক্ষা লাভ করছিল বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করছিল তার কারণে অনেক ধরনের লোক তার কাছে আসতো এবং সেই অন্ধলোকটিও ছেলেটির কাছে গেলো চিকিৎসা লাভ করার জন্য এবং বিভিন্নভাবে শিক্ষা লাভ করতে করতে ছেলেটি বেশ দক্ষ হয়ে উঠেছিল এবং মানুষজন তার কাছে সাহায্যের জন্য আসতো ছেলেটি রাজা সহচরকে বললো দেখুন আপনাকে সুস্থ করার কোনো ক্ষমতা আমার নেই একমাত্র আল্লাহাই পারেন আপনাকে সুস্থ করতে এবং এরপর সে বালকটি সেই অন্ধলোকটি চিকিৎসা করল এবং অন্ধসহচরটি আল্লাহর অনুগ্রহে সুস্থ হয়ে গেল একদিন সে রাজার ফিরে রাজা তাকে হয়ে জিজ্ঞাসা করল আরে তোমাকে উত্তর দিল আল্লাহ রাজা তাকে বলল আমার অন্য কোনো ইলা আছে নাকি আমার ইলা বাদে তোমার অন্য কোনো ইলা আছে নাকি তখন লোকটি বলল হ্যাঁ তখন লোকটি বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনার এবং আমার উভয়েরই ইলাহ রাজা এ কথা শুনে সেই সহচরের উপরে অত্যাচার চালেন এবং কে তাকে এই ধরনের শিক্ষা দিয়েছে সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য নির্দেশ দিলেন অত্যাচারের এক পর্যায়ে সেই লোকটি রাজাকে সেই বালকটির নাম বলে দিল এরপর সেই বালকটিকেও ধরে আনা হলো এবং তার উপরেও শুরু হলো অত্যাচার সীমাহীন যন্ত্রণার এক পর্যায়ে বালকটি তার গুরু সেই পাদ্রির নাম বলে দিল সে ব্যথা এবং যন্ত্রণা সহ্য করতে পারছিল না অবশেষে তারা পাদ্রিকেও ধরে আনলো এবং তাকে তার ধর্ম ত্যাগ করার জন্য ধর্ম ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু করলো কিন্তু তিনি অটল রইলেন এবং তা প্রত্যাখ্যান করলেন এরপর একটি করাত নিয়ে আসা হলো এবং পাদ্রীর মাথার উপর রাখা হলো তাকে কেটে দুই টুকরো করা হলো। কিন্তু তিনি তার ধর্ম ত্যাগ করেননি এবং সেই সাহস ছিল কাজেই এবার তাদের সামনে শুধুমাত্র সেই বালকটি রয়ে গেল রাজা তখন তাকে হত্যার আদেশ দিলেন এবং পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করার আদেশ দিলেন এবং বালকটি দোয়া করল হে আল্লাহ তাদের সাথে তুমি যেমন চাও তাই করো তোমার যেমন ইচ্ছা তেমন ব্যবস্থা তুমি গ্রহণ করো এবং সেই বালকটি আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিল এবং রাজার সৈন্যরা সেই বালকটিকে ধরে নিয়ে গেল আর যখন তারা পাহাড়ের চূড়ায় উঠলো তখন পাহাড়ে কম্পন আরম্ভ হলো পাহাড়টি কাঁপতে শুরু করলো এবং এক পর্যায়ে ছেলেটি ছাড়া বাকি সমস্ত সৈন্য নিচে পড়ে গেল সমস্ত সৈন্য নিচে পড়ে মারা গেল শুধুমাত্র বালকটি বেঁচে রইল এবং বালকটি হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদে ফিরে এলো রাজা অবাক হলেন কীভাবে এই ছেলেটি বেঁচে গেলো তখন আরেক দল সৈন্যকে নিযুক্ত করলেন যারা ছেলেটিকে নিয়ে যাবে জাহাজে করে এবং তাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে হত্যা করবে তারা সেই নৌজানে উঠল এবং ছেলেটি আবারও একই দোয়া করল হে আল্লাহ তাদের সাথে তুমি যেমন চাও তাই করো তোমার যেমন ইচ্ছা তুমি তাদের সাথে তেমন ব্যবস্থাই গ্রহণ করো সে আল্লাহর উপর পরিপূর্ণভাবে তহক্কুল করল এবং দেখা গেল সেই নৌকাটি নৌযানটি উল্টে গেল এবং ছেলেটি ছাড়া বালকটি ছাড়া অবশিষ্ট সব সৈন্যরা ডুবে মারা গেল এরপর সেই বালক আবার রাজপ্রাসাতে ফিরে এলো রাজা আরেকদল সৈন্যকে তৈরি করে রেখেছিলেন এবং তিনি অবাক হচ্ছিলেন কিভাবে এই ছেলেটি এই সামান্য একটি বালক প্রতিবার সে বেঁচে যাচ্ছে যার ফলে রাজা আরেকদল সৈন্য তৈরি করে রেখেছিলেন এবং বললেন তাকে তাদেরকে হত্যা করার জন্য কিন্তু সেই বালকটি নিজেই রাজাকে বলল অপেক্ষা করুন দাঁড়ান আমি যা বলি তা না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করতে পারবেন না রাজা বললেন কি কিভাবে তা সম্ভব এবং ছেলেটি বলল হ্যাঁ আপনি আমাকে একটি গাছের সাথে আটকিয়ে রেখে সবাইকে ডাক দিন রাজ্যের সবাইকে উপস্থিত হতে বলুন এরপর তীর ধনুক নিয়ে আসুন আর বলুন আল্লাহর নামে শুরু করলাম এই বালকের প্রভু তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন ছেলেটি নিজেই তাকে হত্যার কৌশল বলে দিল এবং এই হাদিসটিকে যারা বিভিন্ন আত্মউসর্গকৃত ফিদাই হামলা চালান তাদের স্বপক্ষে যুক্তি হিসেবে ব্যবহার করে থাকেন এবং এই যুক্তি দেখানো হয় এই হামলার বৈধতা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই কখন এবং কোন পরিস্থিতিতে এই হামলা চালানো যাবে তার বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে তো ছেলেটি রাজাকে বলে দিল যে কিভাবে তাকে হত্যা করা যাবে এবং এটা অবশ্যই ছিল একটি বৃহত্তর স্বার্থে রাজা সেই ছেলেটির কথা শুনলেন বালকটির কথা শুনলেন এবং জনসম্মুখে ছেলেটিকে বালকটি যা বলা শিখিয়ে দিয়েছিল সেই কথা বলে হত্যা করলেন অর্থাৎ যার অর্থ আল্লাহর নামে শুরু করলাম আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম যিনি এই বালকের প্রভু যিনি এই বালকের প্রভু এবং তীর এসে সেই বালকটির কপালে বিদ্ধ এবং এই কাজের ফলাফল সেটাই হলো যেটা সেই বালকটি চেয়েছিল কারণ যখন এই বালকটির ঘটনার সমস্ত এলাকায় পৌঁছে গেল যে দুইবার অলৌকিকভাবে এই বালকটি রক্ষা পেয়েছে মৃত্যুর থেকে বেঁচে গিয়েছে এবং এর পূর্বে সে বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিত চিকিৎসা প্রদান করতো যার ফলে সেই বালকটির ঘটনা চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং যখন সেই বালকটি বলল যে আল্লাহ হচ্ছেন আমার রব আমার প্রভু এবং আল্লাহর নামে যখন রাজা তীর নিক্ষেপ করলো শুধুমাত্র তখনই তাকে হত্যা করতে পারল এর পূর্বে পাহাড় থেকে ফেলে দিয়ে সমুদ্রের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছিল ফলে এই কাজের ফলাফল যা হলো উপস্থিত সবাই মুসলিম হয়ে গেল উপস্থিত সবাই আল্লাহর উপরই মান আনল এবং ঈসা আল্লাহি সাল্লামের সত্যিকার অনুসারী যারা তারাও সবাই মুসলিমই ছিলেন কারণ ঈসা আল্লাহিস্লামের মেসেজ ছিল তাওহিত অর্থাৎ বালকটি দেওয়ার জন্য এমন একটি কৌশল অবলম্বন করলো সে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করলো কেননা ইসলামবিহীন জীবন ইসলামবিহীন বেঁচে থাকা এটা আসলে অর্থহীন এবং রাজার উপদেষ্টারা বলল দেখুন আপনি কি ভয় করেছিলেন সেটাই তো হয়ে গেল অর্থাৎ ছেলেটিকে মেরে ফেলার কারণ ছিল তাকে তার ধর্ম থেকে বের করে নিয়ে আসা যখন তা বের করে নিয়ে আসা গেল না তখন তাকে হত্যা আদেশ দেওয়া হলো কারণ তারা জানতো একমাত্র সেই বালকটি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ফলাফল কি হলো তারা সেই বালকটিকে হত্যা করতে পারলো ঠিকই কিন্তু রাজার পুরো রাজ্য মুসলিম হয়ে গেল দুনওয়াজ তার সৈন্যদেরকে ক্রুদ্ধ অবস্থায় বললেন যে বড় একটি পরীক্ষা খনন করো খাত খনন করো এবং যা পরবর্তীতে আগুন জ্বালানো হলো সেখানে পরবর্তীতে কাট ফেলে বিশাল একটি অগ্নিকাণ্ড অগ্নিকুণ্ড তৈরি করা হলো এবং যারা ইসলামকে ছাড়তে অস্বীকৃতি জানল তাদেরকে ধরে এনে সেখানে পুরিয়ে ফেলা হতো এবং অনেক লোকদেরকে তারা ধরে এনে সেখানে পুরিয়ে মারল কিন্তু তারা তাদের ইমানের উপর অটল ছিল তাদের ইমানকে কিছুতেই কুফরের সাথে আপোষ করেনি তারা তাদের ইমানে অটল ছিল ইমানকে আঁকড়ে ধরে রইল রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে একজন মহিলা তার সন্তানকে কোলে নিয়ে আসলো আগুনের সামনে দাঁড়িয়ে সে দ্বিধাগ্রস্ত হয়ে গেল কিন্তু তখন সে কোলের শিশুটি বলে উঠলো আম্মা আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আপনি সঠিক পথেই রয়েছেন আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আপনি সঠিক পথে আছেন এবং এরপর সেই মহিলা সেকুলের বাচ্চাটিকে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন রাসুল্ল সাল্লাহাম বলেন যে তিন জন শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে এবং এই শিশুটি তার মধ্যে একজন এবং সুরা আল বুরু যে এই ঘটনাটি উল্লেখ করা রয়েছে যদিও তাদেরকে পুরিয়ে মারা হলো তারা সবাই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেল বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই পরাজিত হলো রাজা জু সে বিজয়ী হল অথচ আশ্চর্যের বিষয়ে সুরা আল আল্লাহ যে আল্লাহ সুহামদাল্লাহ বলছেন সেই আগুনে পুড়ে যাওয়া লোকদেরকে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তাদের উদ্দেশ্য করে এটাই হচ্ছে বড় বিজয় অথচ তারা সবাই নিহত হয়ে গেছে আগুনে পুড়ে গেছে কিন্তু আলোসু মালা বলছেন যে এটাই হচ্ছে বড় বিজয় হচ্ছে মজার বিষয় কেন আগুনে লোকদেরকে বিজয়ী বললেন কারণ তারা ইমানে অটল ছিল তাদের ইমান তারা হারায়নি তারা ইমানকে ধরে রেখেছিল এবং সত্যিকারের বিজয় হচ্ছে যদি আপনি জাননাতে প্রবেশ করতে পারেন কাদি তারা সকলেই শহীদ হয়েছিলেন এবং তারা যেভাবেই মৃত্যুবরণ করুন না কেন এবং প্রত্যেক শহীদ তারা যেভাবেই মৃত্যুবরণ করেন না কেন তারা সবাই হচ্ছে বিজয়ী যেমন হামলার আজও চলান তিনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এবং সেই অগ্নিকাণ্ড থেকে পরবর্তীতে একজন লোক কোনো বেঁচে যায় প্রাণে বেঁচে পালিয়ে আসে এবং সে তখন রোম ভ্রমণ করে সেখানকার সম্রাটের সাথে দেখা করে কারণ সেই অঞ্চলের লোকেরা ছিল খ্রিস্টান এরা খ্রিস্টানদের অন্য আরেকটি ধারা ছিল কারণ এর মধ্যে তারা ইসা আলাহিসাল্লামের আদর্শকে গ্রহণ করেছিল এবং সেটা ইতোমধ্যে কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল তো তাই সেই লোকটি রোমান সম্রাটের কাছে দেখা করে গিয়ে তাদের যে অবস্থা সেটার বিবরণ দিয়ে সাহায্যের আবেদন করল। সম্রাট বললেন যে আমরা ইএমএন থেকে অনেক দূরে অবস্থিত সরাসরি আমরা সাহায্য করতে পারবো না কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের প্রতিনিধি আবি আবিসিনিয়ার নাজ্জাসি তার কাছে আমরা একটা বার্তা পাঠাতে পারি এবং সে তোমাদেরকে সাহায্য করবে এবং আবিসিনিয়ার নাজ্জাসিরাও ছিল খ্রিস্টান এবং সেখানে রোমান রাজ সাহায্যের বার্তা পাঠাল আবিসিনিয়া থেকে নার্জাসি আরিয়াত নামক একজন সেনাপতিকে একটি বাহিনী একটি একদল সৈন্য সহকারে ইয়েমেনের উদ্দেশ্যে প্রেরণ করলেন প্রতিশোধ নেওয়ার জন্য যেহেতু সেখানকার খ্রিস্টানদেরকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে আরিয়ান ইয়েমেন আক্রমণ করে জুন আওয়াসের সাথে যুদ্ধ করলেন এবং জুন পরাজিত হলো আত্মহত্যা করলো সে তার ঘোরা নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দিল ফলে আবিসিনিয়ানরা তখন ইয়েমেনের একটি অংশে শাসন প্রতিষ্ঠিত করল এবং তারা এই করেছিল ইহুদিদের দ্বারা খ্রিস্টানদেরকে হত্যা করার প্রতিশোধ হিসেবে এবং আরিয়া বেশ কিছু সময় ধরে ইয়েমেন শাসন করে পরবর্তীতে একটা সময় তার একজন সেনাপতি বিদ্রোহ করে বসলো এবং ফলে আবিসিনিয়ানরা দুইটি ভাগ হয়ে গেল এক দল ছিল আরিয়াতের সাথে আরেক দল ছিল তার সেনাপতি আব্রাহার নেতৃত্বে ফলে এই দুই দলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই যুদ্ধলিপ্ত হলো এবং আরিয়াত পরবর্তীতে আব্রাহাকে বোঝাতে সক্ষম হলো দেখো যদি আমরা একজন আরেকজনের উপর আক্রমণ চালাই তাহলে এই এলাকার লোকজন তারা কী করবে তারা তাদের এলাকায় সুযোগে নিজেদের দখলে নিয়ে আমাদেরকে বহিষ্কার করে দেবে তার দিয়ে বরং আমরা একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বযুদ্ধ ডুয়েল লড়ি বরং আমরা দুইজন একে অপরের বিরুদ্ধে লড়াই করি এবং আব্রাহা এই প্রস্তাবে রাজি হলো তবে সে গোপন একটি কৌশল অবলম্বন করলো এবং তার ব্যক্তিগত দেহরক্ষীদেরকে এটাও বলে দিল যে যখন সে আব্রাহার যখন সে আব্রাহা আরিয়াতের বিরুদ্ধে লড়াই করবে এবং যদি লড়াইয়ে আব্রাহা পরাজিত হতে শুরু করে হারতে শুরু করে তখন যেন তার দেহরক্ষীরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসে এবং বর্ণনা এসেছে যে আরিয়াত ছিল বেশ দীর্ঘদেহি এবং এক হারা শক্তিশালীকরণের আর আব্রাহা ছিল কিছুটা খাটো প্রকৃতির এবং মোটসোটা তো লড়াইয়ের ময়দানে মানুষজন তাদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এই টুয়েলভ আরিয়াত সে দীর্ঘদেহি হওয়ার কারণে সে অতিরিক্ত সুবিধা পাচ্ছিল অ্যাডভান্টেজ পাচ্ছিল এবং সে উপর থেকে আব্রাহাকে আঘাত করে এবং এর ফলে উপর থেকে আঘাত আসার কারণে আব্রাহার নাক কেটে যায় সেই মুহূর্তে যখন আব্রাহার দেহরক্ষীরা দেখলো যে আব্রাহা এই দ্বন্দ্বযুদ্ধে বেশি সুবিধা করতে পারছে না তখন তারা এগিয়ে আসলো এবং অন্যায়ভাবে আরিয়াতকে হত্যা করলো। ফলে এখন নেতৃত্বের দ্বন্দ্ব আর নেই এককভাবে সব কিছু আব্রাহার দখলে চলে গেল এবং সেই ইএমএন অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করলো সে জোরপূর্বক সেই এলাকার শাসনাধীন সমস্ত জনগণকে এমনকি ইহুদিদেরকেও খ্রিস্টান বানাতে চাইছিল এবং এই উদ্দেশ্যে সে আরবের ধর্মীয় কেন্দ্র আল দিকে লক্ষ্য রেখে প্রতিদ্বন্দ্বী হিসেবে ইএমএনও একটি বিশাল উপাসনালয় তৈরি করেছিল যার নাম ছিল আলকুলাইস এবং এটা সেই সময়ে খুবই অসাধারণ অনিন্দ সুন্দর একটা শিল্প হিসেবে বিবেচনা করা হতো বাহ্যিকভাবে কাঠামোগতভাবে সেটা খুবই সুন্দর ছিল এবং এটা তৈরি করা হয়েছিল যে কাবার সাথে একটি তুলনা করার জন্য কম্পিটিশন করার জন্য এবং তার এই উপাসনায় উপাসনালয় তৈরি করাকে কেউই খুব একটা পছন্দ করল না সমর্থন করলো না এবং এক ব্যক্তি সে একটি ঘটনা ঘটিয়েছিল যে সে যে কাজটি করেছিল সেটা হচ্ছে যে আব্রোহার তৈরি সেই উপাসনালয়ে সে অপবিত্রতা দিল সেখানে সে মল ত্যাগ করল এবং দেয়ালে সেই সমস্ত অপবিত্র জিনিসগুলো লেপটে দিল এবং স্বাভাবিকভাবে এর ফলে আব্রোহা প্রচণ্ড ক্ষিপ্ত হয় কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য এক ভয়ঙ্কর অধ্যত্ত্ব প্রকাশ করে সেই সিদ্ধান্ত নেয় আল কাবাহাকে ধ্বংস করে দেবে এবং এই জন্য সে একটি সেনাবাহিনী গঠন করে রওনা দেয় পথি মধ্যে একজন গোত্রপ্রধান নুফাইলের প্রতিরোধের সম্মুখীন হয় আব্রাহার বাহিনী কিন্তু আব্রাহার বাহিনীর তুলনায় সামান্য একজন গোত্রের নেতা নুফাইলের বাহিনী খুবই সামান্য ফলে নুফাইল পরাজিত হয় এবং যুদ্ধবন্দী হিসেবে সে আটক হয় আব্রাহ যখন আরও সামনে গিয়ে আর তায়েফে পৌঁছায় তখন তায়েফবাসী আব্রাহাকে সাহায্য করে তারা বিশ্বাসঘাতকতা করে এবং আব্রাহাকে সাহায্য করে এবং তাদের মধ্যে আবু রাগাদি নামে একজন ব্যক্তি পথপ্রদর্শক হিসেবে কাবাঘর দেখিয়ে দিতে রাজি হয় কিন্তু সেই লোকটি আব্রাহার বাহিনীর সাথে যোগ দিল ঠিকই কিন্তু একটি মুহূর্তে সে পথে সেই আবু রাগাদি মৃত্যুবরণ করে মারা যায় এবং আরববাসীরা ইয়েমেন অঞ্চলের আরববাসীরা তারাও আরিয়াতের মৃত্যুতে কিছুটা শোকাহত ছিল এবং পরবর্তীতে যখন তারা দেখল যে অধ্যত্ত্ব প্রকাশ করে আব্রাহা কাবাঘর ধ্বংস করতে যাচ্ছে এবং সেখানে তাইফে সেই লোকটি বিশ্বাসঘাতকতা করেছে তো সেই লোকটির জন্য তারা একটি স্তম্ভ তৈরি করলো যাতে তারা আব্রাহার এবং সেই লোকটির উভয়ের বেইমানির জন্য সেখানে এসে তারা পাথর নিক্ষেপ করত। এবং আব্রাহার তার যাত্রা ক্রমান্বয়ে মক্কার খুব নিকটে পৌঁছে গেলো মক্কার একেবারে শহরতলী এলাকা পর্যন্ত সে পৌঁছে গেলো তার বাহিনী নিয়ে তো সেখানে সে দেখতে পেলো যে বিভিন্ন উট এবং রাখাল তারা তাদের পশুগুলোকে চারণভূমিতে নিয়ে এসেছে খাওয়ারের জন্য এবং এগুলো দেখতে পেয়ে সে অনেকগুলো উট দখল করে নিল তার বাহিনীর লোকেরা বেশ কিছু উট প্রায় দুইশো উট দখল করে নিল তো সেই উটগুলো ছিল আবার রাসেলুল্লা সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুতালিবের মালিকানাধীন তো পরবর্তীতে আব্দুল মুতালিব এই সংবাদ পেয়ে যে তার দুইশো উট আব্রাহর বাহিনী দখল করে নিয়েছে তো তিনি আব্রাহার সাথে মক্কা থেকে দেখা করতে আসলেন মক্কার বাইরে এসে তার সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন যেখানে আব্রাহার বাহিনী অবস্থান করছিল তো সেখানে নুফা ইল যে কিনা যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়েছিল আবদুল মুতালিব এবং নুফায়েল পরস্পর বন্ধু ছিলেন যার কারণে যদিও আবদুল মুতালিবের পক্ষে সরাসরি আবরাহার সাথে যোগাযোগ করে কথা বলা সম্ভব ছিল না কারণ আব্দুল মুতালিব একজন সাধারণ গোত্তপ্রধান এবং আব্রোহা হচ্ছে সমস্ত বাহিনীর নেতা বা ইএমএন অঞ্চলের শাসক ফলে তিনি সরাসরি তার সাথে দেখা করতে পারছিলেন না কিন্তু এই নুফাইল তাকে সাহায্য করলেন এবং যুদ্ধবন্দী হিসেবে যাত্রাকালে নুফাইল উনাইস নামে আবরাহার বাহিনীর এক ব্যক্তির সাথে বন্ধু পরিণত হন তা আব্রাহর সেনাবাহিনীতে উনাইস ছিলেন হাতির চালক হাতি হিসেবে তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তো এরপর আব্দুল মুতালিব নুফাইলের সাথে দেখা করেন এবং নুফাইল উনাইসের সাথে কথা বলে আবদুল মুতালিব এবং আব্রাহার সাথে একটি সাক্ষাতের ব্যবস্থা করে দেন নুফাইল তাকে বলেন যে তিনি তার বন্ধু উনাইসের মাধ্যমে আব্রাহার সাথে সাক্ষাতের একটি ব্যবস্থা করতে পারেন এবং উনাইস আব্রাহার সাথে আব্দুল মুতালিবের একটি মিটিং সাক্ষাতের আয়োজন করে এবং সেখানে যখন আব্দুল মুতালিব প্রবেশ করলেন আবরাহা এমন একজন ব্যক্তিকে দেখল যিনি প্রচন্ড। ব্যক্তিত্বশালী ছিলেন এবং খুবই সুদর্শন ছিলেন এবং তার উপস্থিতির একটি প্রভাব ছিল মানুষ আব্দুল মুতালিবকে দেখলেই তার জন্য সম্ভ্রম অনুভব করতো এবং এমনকি নিজেদের পথ থেকে সরে দাঁড়াতো একজন প্রচণ্ড শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আব্দুল মুতালিব আব্রাহা যখন দেখল যেই ধরনের একজন ব্যক্তি তার দরবারে প্রবেশ করছে যখন আব্দুল মুতালিব আব্রাহার সামনাসামনি হলেন আব্রাহাও তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে সম্ভ্রমের চোখে দেখলো যদিও তখন পর্যন্ত তারা পরস্পর পরিচিত ছিলেন না কিন্তু আব্রাহা সাথে যখন মানুষজন অন্যান্যরা অন্যান্য ব্যক্তিরা দেখা করতে আসত তখন আব্রাহা সাধারণত অনেক উচ্চ একটি সিংহাসনে বসত যার ফলে অন্যান্য ব্যক্তিরা যখন তাদের আসন গ্রহণ করত তারা আব্রাহার পায়ের নিচে পড়ে থাকতো আব্রাহর আসনটি এত উঁচু ছিল ফলে যখন আব্দুল মুতালিবের মতো শক্ত ব্যক্তিত্ববান একজন ব্যক্তি প্রবেশ করলেন তখন আব্রাহা নিজেও এই ঘটনাতে অস্বস্তি বোধ করলো যে কীভাবে এত উঁচুতে সে বসবে এবং আব্দুল মুতালিবের মতো ব্যক্তি তার পায়ের নিচে পড়ে থাকে আবার একই সাথে সেটাও পারছিল না যে আব্দুল মুতালিবকে নিয়ে এসে তার সিংহাসনের পাশে বসাবে ফলে আব্রাহা শেষ পর্যন্ত সিংহাসন থেকে নেমে এসে আব্দুল মুতালিবের সাথে একই লেভেলে মেজেতে বসে এবং সে তার দোভাষীকে কারণ সে ছিল আবি সে যার দোভাষীকে নির্দেশ দেয় যে আব্দুল মুতালিবকে জিজ্ঞাসা করো তিনি কি বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কোন বিষয়ে আব্দুল মুতালিব প্রথম কথা বললেন কারণ তখন আব্রাহা এসেছে মূল উদ্দেশ্য পবিত্র কাওয়াঘরকে সে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে প্রধান বিষয় অথচ আব্দুল মুতালিব কোন বিষয়টি প্রথমে বললেন আব্দুল মুতালিব দোভাষীকে সরাসরি বললেন আবরহা আমার দুইশো উটের দখল নিয়েছে আমি সেগুলো ফেরত নিতে এসেছি আবরহা জবাব দিল যখন আপনাকে প্রথম দেখেছিলাম তখন আপনার উপর মনে মনে অনেক শ্রদ্ধা এবং সম্ভ্রম পোষণ করেছিলাম কিন্তু এখন আর আপনার প্রতি কোনো শ্রদ্ধা নেই যেখানে আমি এসেছি আপনার পিতামহ প্র আপনার বাপ দাদার মর্যাদাপূর্ণ স্থানটি ধ্বংস করে দেওয়ার জন্য আপনাদের জীবন জীবিকা ধারণের কেন্দ্রস্থল সেই কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল কাবাকে ধ্বংস করতে আমি বাহিনী নিয়ে গেছি আর আপনি এসে আমার সাথে প্রথমে উট নিয়ে কথা বলতে এসেছেন আব্দুল মুতালিব জবাব দিলেন আমি হচ্ছি উটগুলোর মালিক এবং আমি তাদের উপরে দায়িত্বশীল আর আল কাবার মালিক হচ্ছেন আল্লাহ কাজেই এই ঘরের দায়িত্ব স্বয়ং আল্লাহই নেবেন আব্রাহা এরপর আব্দুল মুতালিবকে সেই উটগুলো ফেরত দেওয়ার আদেশ দেয় এবং আব্দুল মোতালিব উঠ নিয়ে মক্কায় ফিরে আসেন এবং বলেন যে কোনো প্রতিরোধ করার দরকার নেই সবাই শহর ছেড়ে পাহাড়ে অবস্থান করো পর্বতে চলে যাও এবং সেই ব্যাপারে তিনি স্পষ্ট পরিষ্কার নির্দেশনা দিয়ে দেন যে কোনো ধরনের প্রতিরোধ করার কোনো প্রয়োজন নেই এবং তিনি তাদেরকে বলেন যে তোমরা লড়াই করো না মক্কা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নাও উইথড্র করে নাও তো মক্কাবাসী তারা পর্বতগুলোতে গিয়ে আশ্রয় গ্রহণ করলো এবং মক্কাবাসীর মধ্যে সব শেষে সবার শেষে আব্দুল মোতালিব মক্কা ত্যাগ করেন এবং মক্কা ত্যাগ করার পূর্বে তিনি আল কাপড় ধরে এবং গিলাভ ধরে দরজার হাতলের কাছে আল্লাহ সুমাতার কাছে দোয়া করেন এবং দুয়া করেন যেন আল্লাহ সুমতলা এই মক্কাকে রক্ষা করেন এবং এরপর তিনি মক্কা ত্যাগ করেন এবার আব্রাহা বিনা প্রতিরোধে কাবাকর আক্রমণ করতে যাবে এবং কাবাক্কে ধ্বংস করে দেবে তার প্রচণ্ড শক্তিশালী বাহিনী নিয়ে সে অগ্রসর হচ্ছে আবরাহা তার বাহিনীর প্রতি নতুন একটি নির্দেশ জারি করে যে সবাই এগিয়ে যাও আক্রমণ হবে কিন্তু হঠাৎ করে হাতিগুলো সেই পথে যেতে অস্বীকার করে যখন তাদেরকে অন্য কোন দিকে যেতে বলা হয় হাতিগুলো সেই দিকে যায় কিন্তু যখন এদেরকে মুখ ঘুরিয়ে কাবার দিকে নিয়ে আসা হয় তারা সেখানেই বসে পড়ে এবং সুমান এটা আল্লাহর একটা কুদরত ছিল আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য ছিল তবে এটাও বলা হয়ে থাকে যে হাতি বাহিনীর প্রধান ব্যক্তি উনাইস সে নিজেকে শিকল থেকে মুক্ত করে নিয়ে হাতির কানের কাছে এসে ফিস করে বলেছিল যে দেখো এটা হচ্ছে আল্লাহর ঘর এটাকে আক্রমণ করো না এটা বলে সে পালিয়ে যায় তো মূল কারণ যাই হোক হাতিগুলো তাদের স্থির অবস্থান থেকে অ্যাকচুইল পরিমাণ নরেনি কাবার দিকে তারা আর অগ্রসর হয়নি এবং এরপর তারা হাতিগুলোকে পেটাতে শুরু করলো হাতিগুলোর বিভিন্ন স্থানে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করলো এমনকি হাতিগুলোর দেহ থেকে রক্ত ধরা শুরু হলো কিন্তু তারা কাবার দিকে অগ্রসর হতে অস্বীকার করল শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে হাতি ছাড়াই সিদ্ধান্ত নিল রওনা হবে হাতি ছাড়াই কাবা আক্রমণ করার সিদ্ধান্ত নিল এবং আরও সামনে অগ্রসর হয়ে যখন তারা কাবাকে আক্রমণ করার জন্য আরও এগিয়ে গেল তখন আল্লাহ সুহামতাল্লাহ তার নিজস্ব সেনাবাহিনী পাঠালেন এবং আল্লাহ সুহামতাল্লাহ বাহিনী ছিল কেউ কোন ব্যক্তি ধারণা করতে পারবে না যে কখন কোন বিষয়টি আল্লাহ সুহাম্মল্লাহর বাহিনী হিসেবে আবির্ভূত হবে কোন বিষয়টি কখন আল্লাহমাদার বাহিনী হিসেবে আবির্ভূত হবে এই ধারণা কোনো ব্যক্তি লাভ করতে পারবে না যে কোনো কিছুই আল্লাহ বাহিনী হয়ে যেতে পারে পানি যা আমাদের জীবন রক্ষা করে এটাও আল্লাহর বাহিনী হিসেবে আসতে পারে এবং এই পানি তোর চূড়ান্ত অত্যাচারী শাসক ফিরাউনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং বাতাস এটাও আল্লাহর সুহান্তাল্লাহর সৈনিক হিসাবে আবির্ভূত হতে পারে এবং এই কারণে আলাহ সুহামতাল্লা বলছেন অমা ইয়ালামু জুন্বিকা ইল্লাহুয়া অমা ইয়া আলমু জুনুদা রাব্বিকা ইল্লাহুয়া আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এবং যে কোনো কিছু আল্লাহ সুহামতাল্লাহ সৈনিক হিসাবে আবির্ভূত হতে পারে আল্লাহ সুহামতাল্লাহ এক ঝাঁক পক্ষী বাহিনী পাঠালেন। পাখি এরা আল্লাহর সৈনিক হিসাবে আবির্ভূত হল এবং প্রত্যেক পাখি তাদের দুই ডানায় দুইটি করে পাথরখণ্ড এবং ঠোঁটে একটি করে পাথরখণ্ড বহন করছিল এটা ছিল আল্লাহ সুহামতাল্লাহর মিসাইল মারণাস্ত্র এবং এই অস্ত্র দিয়ে পাখিদেরকে আব্রাহার বাহিনীর দিকে পাঠিয়ে দেওয়া হলো এই পক্ষী বাহিনী যখন আব্রাহার বাহিনীর কাছে চলে আসলো যখন উপর থেকে তারা পাথরগুলো নিক্ষেপ করল সম্পূর্ণ আব্রাহার বাহিনী চূড়ান্তভাবে ধ্বংস হয়ে গেল আল্লাহ সু মোহাম্মতাল্লাহ আজাবে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল এবং আল কাবার নিরাপত্তার দায়িত্ব তিনি নিলেন যিনি ছিলেন আল কাবার মালিক এবং এই ঘটনাটি সুরা আলফ উল্লেখ করা রয়েছে বলছেন আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাত করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি जरा तरफर कंकड़ निक्षेप कर दिन रसलमर जन्म बचरे घटे जावा घटनाहर घटनाटर बचरे रसुल्लाम जन्म लाभ